أعوذ بالله من بسم الله قل هذه سبيلي أدعو إلى الله আলা بصيره انا ومن اتبعني وسبحان الله وما انا من المشركين السلام عليكم <سلام> আলহামদুলিল্লাহ নবী আবাদা সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান আল্লাহ সুবাহ সুবাহ আমরারে চৌদ্দশো সাইত্রিশ রমজান শেষের দিকে শ্রী অবস্থা ইফতার পূর্ব মুহূর্তে শ্রীমঙ্গল এলাকার কিছু তিনি বাহির উদ্যোগে আয়োজিত আজকের ইফতার পূর্ব আলোচনা সভায় এবং করুণাবিত সাহাবাহাম তাবেইন তাবে তাবেস্তাহিদিন কেমদ পর্যন্ত যারা দিনে হকের ওপর বসে থাকবে তাদের ওপর সম্মানিত উপস্থিতি আজকে আমার এই অনুষ্ঠানও উপস্থিত আসেন সাবেক ইউপি চেয়ারম্যান বিশিষ্ট মুক্তিযোদ্ধা জেলা আবদুল মতলিব সাহেব উপস্থিত আসেন হবিগঞ্জর নবীগঞ্জ উপজেলা বিশিষ্ট আলেমেদিন মুফতি মনসুর খান উপস্থিত সিলেটের বিশিষ্ট আলেম মৌলানা মাহমুদুল হাসান উপস্থিত আসেন মৌল বাজারের বিশিষ্ট দায়ী জনাব আমাদের অত্যন্ত আমার অত্যন্ত প্রিয় নিজাম ভাই উপস্থিত শ্রীমঙ্গল এলাকার যুবক ভাইরা আমরা এ একটি উপস্থিত হইতে পারিয়া আমরা আল্লাহ সুহানুতাল শুক্রিয়া আয়া করি আলহামদুলিল্লাহ আপনারাইনও উপস্থিত হইয়া খুশি না বাজার জেলা খুশি বই প্রকাশ করছেন বোঝা যান না আমরা আন্তরিকতার সাথে আল্লাহ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ স্বেচ্ছাসেবক বাড়িদেরকে দৃষ্টি আকর্ষণ করিয়া ইফতার অনেক বাকি আছে হানি এখন দিয়া ঠান্ডা হয়ে যাব তারপরে আস্তে আস্তে দেখা হতা কম না হইয়া কারণ অনেক সময় এখনও বাকি আছে আধা ঘন্টার উপরে এখনও বাকি আছে সম্মানিত উপস্থিতি আমরা আপনাদের সামনে কিছু আলোচনা করতাম সাইয়ার আপনার নি রাজি থাকলে আপনাদের কথাবার্তা বাদ দিয়ে একটু মনোযোগ আমার দিকে ডাকতে হইব আলোচনার দিকে রাখতে হইব সামান্য কিছু কথা আপনাদের লগে আমরা শেয়ার করতাম সাইয়ার আমরা মুসলিম আমরা মুসলিম একটা দেশের একটা জনপ্রদ আমরা বসবাস করি আমরা ইসলাম সম্পর্কে আলহামদুলিল্লাহ অনেক জানি এবং এর মাঝে যদি যেগুলার সংশোধন করার দরকার এগুলা সংশোধন করার বিষয়ে সংক্ষিপ্ত আমরা কিছু আপনাদের শেয়ার করবো ইনশাআ আল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে বর্তমান সময়ে মুসলমান হল খুব আতঙ্কর একটা নাম হয়েছে মুসলমান খুব আতঙ্কর একটা বিষয় দাড়িয়ালা টুভিয়ালা পাঞ্জাবি আলাহ মানুষ কারণ সাধারণ মানুষ মিডিয়া সবকিছুর মাঝে উপস্থাপন করা ওর যে পৃথিবীত যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে এইসব মানুষগুলাইলিয়া হুজুর হল দাড়িয়ালাও হল টুভিয়ালাও হল ইসলামের কথা যারা কেন সত্যি কিনা না লহিয়া ইসলাম যে ইসলাম সাহাবাই কেরামে মানছেন ওই ইস্তামের কথা কইবা না এমন ইসলামের কথা কইবা যে ইসলামের কারণে আজকে আমার দেশ অশান্তি সৃষ্টি হইব আর না গতকালকে কিছু মানুষের দায়িত্বশীল যারা আসল তারা যখন অ্যাটাক করছে একজন মিডিয়ার মাঝে আইছে যে তারা যে আল্লাহ আকবর হইয়া বললি করছে আল্লাহ আকবর অ্যাটাক করছে আল্লাহ আকবর হইলে একটু সাইন গিয়া যে বোঝা তারা মুসলমান বা তারা ইসলাম ইসলামপন্থী মানুষ হল ইসলাম পন্থী সালাহিগত জিন্দাবাদ বা অন্য কিছু হইল অন্য কিছু না হইয়া এই এইভাবে মানুষের মধ্যে সৃষ্টি করা আসে কিনা না আপনাদের কিন্তু ধর্মীয় চরম পন্থা কিনা না আসে অস্বীকার করার কোন উপায় নাই আজকে ইউনিভার্সিটি দ্বারা আজকে কলেজে যারা পরে আপনার যুবক যে ছেলে আছে আসে ইন্টারনেট মিডিয়া এগুলার মাধ্যমে দেখা যাইব যে এমন কোন কথাবার্তা কর যেগুলোর মাধ্যমে চরমপ্রান্তের মনোভাব হয় এবং আমরা আমরা যারা এই দেশ ইসলাম প্র্যাকটিস করি আমরা মাঝে একটা চরমপন্থী ভাব আছে কথায় কথায় আমরা জিহাদ শব্দ ব্যবহার করি দুই মাদ্রাসায় মাইল লাগলে অনেক মাদ্রাসায় আরো মাদ্রাসার লোকে জিহাদ কররা মুসলমানে মুসলমানে কোন সময় জিহাদ হয় না এটার নাম হইলা ঠিক কিনা না মুসলমানে কোন সময় জিহাদ হয় জিহাদ হইলামী রাষ্ট্র ইসলামের জিহাদ কিতাল ইসলামী রাষ্ট্রতা কি যুদ্ধ এখন আপনি আর আমি মারামারে করলাম আর আমি বললাম যে আপনার জিহাদ করি লিয়ার আপনার শহীদ করে আর আমি জিতাম কোন কাের লগে তার যারা মায়ের শর্ত আইছে তারার লগে যারা সশস্ত্র মায়ের শর্ত আইছে তারার লগে হয়েছে আজকেও যদি বাংলাদেশ কখনো যদি অন্য কোনো আল্লাহ না করো কোন দেশ তারা আমরা পড়ছি আমরা তখন কিতা করছি আমরা এটা আসি আমরা রক্তনাত্মক জিহাদ আমরা নিজেরা রক্ষা করার জিহাদ আমরা খোঁজে মারাধি ইসলাম দিয়ে দিচ্ছি উনিশশো একতর ইংরেজি আমরা খোঁজে ইসলাম না আমরা যখন অ্যাটাক করছে সশস্ত্র মানুষের লোক যুদ্ধ করবায় কোন নারীর লোক নারীরা হত্যা করবেন না সন্তানদের শিশুদেরকে হত্যা করবেনা কোন গাছ কাটবাই না এটা যুদ্ধ जिहदर उपस्थन सम्मानित उपस्थिति मूल कारण कित सम्पर्क ना ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান না থাকার কারণে নলেজ না থাকার কারণে উৎস সাইটটা কিন্তু মূল উৎসি দুইটা রসুল সাল্লাই বিদায়ী হজর বাসানো তারাক্তিকুম আবরাইন আমি দুইটা এই দুইটা আর সাহাবিদের ইসমা আর খিয়াস বা ইস্তি আলেমদের গবেষণা বা তুলনা করা এটাই লোকীয় সহকারী উৎস সম্মানিত উপস্থিতি কোন আন হাদিস খাললাগিয়া খাললাগানি বুঝতাম আমার বাড়ি আমার সিলেটও আছে আমরা মুসলমান ইসলামী শরীয়তের যে মূল উৎসব কোরআন এবং হাদিস আছে কিনা না কিন্তু কোরআন হাদিস বুঝতাম খাল সেই ভাইরা বুঝতে হইব আমার ফিরসাভ্লাহান সেই ভাইরা বুঝতে হইব আমরার ইস্তাবিক দলের লিডার অল্লাহান সে ভাইরা বুঝতে আমরা বাপদাদার লাখান সে ভাইরা বুঝতে হইব আমরা সমাজের লাখান সেই ভাইরা বেশিরভাগ মানুষের জলা বুঝছি সত্যি কিনা না কিন্তু রিয়েলি সত্যিকার আমরা বুঝতাম খালদাহান রসুল্লাহ সাল্লাহামে রসুল্লাহ সাল্লাহামে কইছেন আমার উন্মত দল হইব আমরা নাই এইটা ভুল রসিল আমার উম্পতইবা এর তাই হুজুর গেলা খুজুরের অনুসারী সমীরা এরদায় সাধারণ মানুষ হিসাবে আপনার বাসার কোন সুযোগ কোন সুযোগ নাই তো আমার সতর্ক আপনারও হইত আমি হুজুর হিসাবে যে সতর্ক হইতাম আপনার হুজুরা যেটা সতর্ক হইতাম আপনিও সতর্ক সব চাইব যাহার নাম একটি সালা। সাহাবাই গ্রামে যারা ব্যস্তা সাহাবাই গ্রামে করছেন তখন মা আনা আমি এবং আমার সাহাবিরা ফটর আছে তাহলে কোন আন হাদিস বুঝতে হইব খাল্লাহ খান শ্রীমঙ্গল ছা কুরানুঝতেই আমার কইতা যে এইবার তো স্বার্থকর মানুষ আইসে তার খেট বেচারি করবার লাগি তার ঔষধ বেসবার লাগি তার ফুরিয়া বেসবার লাগে আমার কথা সম্মানিত উপস্থিতি ওলা যদি বুঝিতে আমরা সব একতাম পারবো সব যাইবা যে হান এক একগুড়া সালা আর এই গুরা ছাড়া মাছি রাজনীতি করিয়ার আমি এবং আমার সাহাবীরা যেহাদ হরিয়ার আমি এবং আমার সাহাবিরা যেটা চলিয়ার অলা চললে তুমি এক গুরুবাদ তাকবাই এক তাকবাই আর যদি এই এই বস্তা কিছু হরি যাও তাহলে কীটাই তুমি বিচ্ছিন্ন কারণ আপনার দলে তার সত্যি কি না আমরা যে যে দল আসি ওখান খুশি কিনা না খুশি থাকলে তো এই থাকলাম না আমি তাহলে আমরা দল ফিরিয়ে যাইতেই বলাম দল এর পরবর্তী যেটা দল হয়েছে এটা দলের আমরা আমরা কিন্তু মারতামনি যে রসুল এবং সাহাবাইকেরাম বুঝ আর আমদার বুঝলাম যে কোনটা কার্যের মারতামনি আপনার মাতারে তো পরিবেশ লাগে পরিবেশটা অনুকূলে নয় আলহামদুল্লাহ এবং আমরা সহযোগিতা কামনা করিয়া সম্মানিত উপস্থিতি রসমুল এবং সাহাবাই রাম ইমানের ক্ষেত্রে তারা বিশ্বাস আছে যে ইমান বাড়ে হবে আর এক মানুষর। মুসলমানের মাঝে এক শ্রেণী মানুষের বিশ্বাস আছে ইমান বাড়েও না ইমান যারা হয় যে ইমান নাই দেো কিসের নামাজ পড়ো হে নামাজ পড়ে না আর হয়েছে তুমি নামাজ পড়ে তোমার ইমান দিক না তাহলে যে নামাজ পড়ে না বুঝতেই তার ইমান দুর্বল কারণ ইমানই লগিয়া বাড়ে হবে আর বাড়ে হবে কিতার মাধ্যমে মাধ্যমে সত্যি কি না ইমানে কি কিনা করে ইমান বাড়া হবে বুঝা যায় তারপরে আমরা দেশ বস্তবান মুসলিম সমাজও এক্সেন মানুষের ওয়াজ ভর বয়ান দি রা যে আল্লাহ সব জায়গা কুরআ কোন আয়াতো নাই যে আল্লাহ সব জায়গা হাদিস ও রসুল না যে আল্লাহ সব জায়গা আল্লাহ কুরানিস্তরী বুঝা যায় যে আল্লাহর ক্ষমতা সব জায়গা আল্লাহর ক্ষমতা কোন জায়গা সব জায়গা আর আল্লাহ কোন জায়গা রসদ আসমানো সাক্ষ করছেন আমার দেশ এক শ্রেণী মান্লাস বিভ্রান্তিকর আখিদা এটা সঠিক আল্লাহ যে আল্লাহি মুসলিম হাদিস বুখারি আমরা দেশতে বুখারী কোরআনটা কি আসেন বুখারের দাম বাড়ি গেছে কুরান অনেক পরে লেখা হয়েছে আর ইকান খতম করলে যে সোহাবই কোরান আমরা দেশে মানুষের সোহাবো মানুষের সোহাবো কিংবা আমি আপনাদের ইশারা করলাম আকল্পন খালি ইসারা কাটা হাদিসের কিতাবসলিম এইসলিম হাদিসের মাঝে দাসী করলো এক মহিলার যে আল্লাহ আসমানোর দিকে ইশারা দিয়া গোছে আসমানো আল্লাহ রসিলে ওই মহিলা আল্লাহ আর সে কাকিদা আল্লাহর ক্ষমতা সব জায়গা আল্লাহ আমরা বুঝার তো সম্মানিত উপস্থিতি আমরা দেশ রসুন সম্পর্কেও আমরা রাখি তার বক্তব্য দিতাম না আমরা আমরা ইসলাম বুঝি না ইসলাম খারাপ হচ্ছেন সব থেকে বলা সাহাবাই কেরাম তারার বুঝ আমরা নিতাম চাই আমরা ইস্তাম বুঝি না আমরা তারার বুঝটা নিতাম চাই তখন মুমিন বলতে খারাপ যখন নাজিলাইছে তখন আমরা আসলামনি হারা আসলাম তারাল অন্য জায়গা হইরা আপনি বলুন আমি তোমাদের মত মানুষ এখন আল্লাহের জায়গা খুঁজছে নূর এবং কিতাব আইসে অন্য জায়গা কইস নবী লাগিয়া নবিয়ে আমাদের কিতাব হইতাম হাদিসের মাঝে আসুলামে কইরা যে আনা আমি তোমাদের মতো মানুষ জায়গা নামাজ তখন তান্ডে যখন কয় হয়েছে যে তান্ডে যখন এটা ইনফরমেশন দেওয়া হয়েছে তখন আমি তোমাদের মতো মানুষ তুমি তাদের তালে বলি যাও আমি যাই আমি গেলে আমার স্মরণ করে দিও আমরা ভাইলাম রসুল গিয়া মানুষ কোরআন এবং হাদিস দ্বারা আল্লাহ সুবান অনেক মুখস্থ আছে আমরা জানার কোন সুযোগ আস না তোর আন এবং হাদিস থেকে আমরা জানছি যে আল্লাহ সুবান সৃষ্টি করলা সৃষ্টি করিয়া আল্লাহ যে তৈরি তৈরি চেষ্টা করবার লাগিয়া আর ইংলিশ আস ই তৈরি আগুনের তৈরি সৃষ্টির সেরা আদম তাহলে আমরা এই বিষয় গুলো আপনারা কিতাব কর্তব্য সংশোধন করতেব যদি আপনার মাঝে কিতাব এই বিষয় সম্পর্কে সঠিক ধারণা না থাকে সম্মানিত উপস্থিত আমরা আমরা আমোলার ক্ষেত্রে দেখি আমরা নামাজ ভরি পড়ি কিনা না রসুল সাল্লাভ নামাজ খাল্লাগান পড়তাম লাগান খাল্লাগান পড়তাম নামাজ রসলে নামাজ বড় এইভাবে যেভাবে আমারে নামাজ পড়তে দেখা খাল্লাগান নামাজ হইতো নামাজ শিকাইছেন নামাজ নামাজ করিবার চালাতিল এই আমরা নিয়ত হাদিস নিয়ত সরার কথা নিয়ত সরার লোক ফরজ রোজার নিয়ত পাওয়া যায় নিয়ত অন্তর ইবাদক আর আমরা অনেক সময় কীটা করি নিয়ত ফড়ি এই ফড়াটা নাই যদি সব আছে তাহলে তাদের দলিল আপনি যদি প্রমাণ বুঝাই তাহলে আপনার লাগে মানা যায় ইস না আমি আপনার শিক্ষিত দেশের যত মানুষের হইলাম আপনারা খুঁজিয়া দেখবা তালাশ করি দেখবা আপনার জেলা দলিল আর গেলে দলিল তালাশ করার জায়গা থাকে আলেনের হা থেকে আমরা কোরআন হাদিস জানতাম আলেমদের দায়িত্বই লাগিয়া আমরা কোরআন হাদিস দেখা যাচ্ছে তার নিজের কোন রাস্তা বানাই এবং সাহাবাই কেরাম জেলা খরচই ওইভাবে আমাদেরকে করতে হইব যদি ইবাদত গ্রহণযোগ্য হইত না আল্লাহ সব তাহলে আমরা তফিক দান হরকা সম্মানিত উপস্থিতি আমরা দেশ আমরা যেকোনো জায়গা দাওয়াত খেলে দাওয়াত খানিত গেলে যে আমরা আত ইমাম স্বামী বা হুজুরে দোয়া করলাম দোয়া করলাম দোয়া করাই লেগে ইবাদতটা করতেই খাঁড় তরিকায় সমাজ তরিকায় না হস্ত ইসলামের তরিকায় রসুল সাল্লা সাল্লামের পরিকায়ুয়ালেম যারা যারা তার আল্লাহ মানি অসিমান জানিনা এগুলো চর্চা করা হয়েছে না আমরা আট তোলা বাড়ি দোয়াই অনেক সময় বহু দোয়ার কারণে কারণ যখন আরেকজনে লইলি তাহলে আমার খাম না করলেও হয়তির আপনি আমি আলাদা আলাদা প্রত্যেকে দোয়া করতাম লাহম ফি মা রাজা জিকির হানির জিকির বিশে খাওয়া বাড়ির সালাম দিয়া ঢুকা আজকের এই মাফিল সর্বশেষ বক্তব্য আমরা বৌরে গিয়া সালাম দেই বা চ্যান্তরে সালাম দেই বাড়ির ঢুকতে আমরা সালাম দেই না অথচ বাড়ির টুকার জিকির হইলিয়া আমরা মনে করছি আমরা মনে করছি জিকির জিকির মাফিল করলে জিকির মাফিল না আল্লাহিক আমরা সিদ্ধান্ত নেই যে আমরা বড় ডুকলে সালাম করিয়া ঢুকবো যে আল্লা প্রবেশ করা যখন আল্লাহ করা শৈতান যে করো বিসপিল্লা কইয়া দর্জা লাগানি হয় রাত্রে ই দর্জা শৈতানে করতেও পারে না কইয়া খাইলে শৈতানের কোন খানির অংশ থাকে না যারা এই আয়োজনে বিভিন্নভাবে সহযোগিতা করছেন আপনার নাম ছুটো করতাম সাইয়ান না বিভিন্নভাবে যারা সহযোগিতা করছেন এবং আপনারা যারা দাওয়তে আইছেন আল্লাহ সুবানও আমরা সকল এই প্রচেষ্টা কবুল করুক জীবন যাপন করার তৌফিক দান করুকা আমরা ইসলামের দুর্গে পরিণত করুকা আমরা এক হাদিসের জ্ঞান অর্জন করার তৌফিক দান করা আমরা সত্য হিসাবে জানার এবং সেটারে মানার গ্রহণ করার তৌফিক দান করুকা জিদ আমরা এলাকা আমরা সবর কথা যদি কোরআন হাদিসের লোক মিলিয়ে যাই আমরা মানতে কোনো আপত্তি আছে কোনো আপত্তি নাই আর যদি মিলে না সেক্ষেত্রে কোরআন এবং হাদিসে আক্রিয়া ধরতেই আল্লাহ সব আমরা ত্রফিক দান কর বক্তব্য তো আমি আপনাদের আল্লাহ সুবান রে কবা আমরা কবল খরকা আমরা আমরা লাইল কদর উদযাপন করার তফিক দান করুকা আমরা দেশের লাই কদর হয় সাতাইশ তারিখ রাত্রি ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রি লাইতুল কদর কিন্তু আমরা জানি লাইল কদর কোন দিন সাতাইশ তাহলে হাদিসিয়া শেষ দশ দিনের খুঁজতা আর আমরা জানি সাতাইশ তারিখ কোনটা মানতাম সমাজের কথা না হাদিসের কথা আল্লাহ সুবাহ বৈঠক শেষের দোয়া ইসলামে কয়েছেন এই দোয়া যদি তাহলে এই বৈঠকে যদি কোন তুটি তাকে মাফ হয়ে তাহলে আমরা ওই বৈঠক ওই দোয়া পাঠ করি আজকে শেষ করি আলহামদুলিল্লাহ তাহলে আমরা যারা মুখস্ত আছে তারা নিজেরা পড়িলি বাড়িল